অসংখ্য বাই বোনজদার সেরেক এ নিমজ্জিত শেষদার সেরেক সেজদা করা কি সেজদা করা বুঝি শের সেজদা করা তো এ বাদত শেষদা করা আল্লাহরের বাদত কিন্তু সেজদাটা করতে হবে কাকে একমাত্র আল্লাহ রব আলিনকে অন্য কোনো কে সেজদা করলে সেটা হয় চন্দ্র চন্দ্রকে সেজদা করা সেরেক সূর্য কে সেজদা করা সেরেক তারপরে তুলসী গাছ কে সেজদা করা সেরেক গোরুকে সেজদা করা সেরেক কবর কে সেজদা করা সেরেক জীবিত অলি মৃত অলি কোন মানুষকে যখন সেজদার মধ্যে যায় আল্লাহ রবিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় সোহান আল্লাহ তাহলে স্যাজদাটা আল্লাহর নিকটে যাওয়ার বড় মাধ্যম কিন্তু এটা যখন एकम्रल्ला सरकते आते गे दरबारे नजर सर की कथा बोली কেউ ফিরে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে আল্লাহর দরবারে গেলে আপনি খালি খালি ফিরবেন না। অন্য দরবারে গেলে সব খালি করে আপনি ফিরে আসবেন পকেট খালি হইব ইমানও খালি হইব দুটো খালি করে আসবেন এজন্য জন্য করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহর কোন আল্লাহ রেমের মধ্যে রব্বুল্লা আলমিন বলেন খবরদার চন্দ্রকে সাজদা করিও না সূর্যকে সাজদা করিও না শেষদা করো একমাত্র ওই আল্লাহর যিনি চন্দ্রকে বানাইছেন সূর্যকে বানাইছেন তোমাকে সমস্ত অসংখ্য বাই বোন কবর কেন্দ্রিক সেরেক কবর কেন্দ্রিক শেরকের মধ্যে নিমজ্জিতা বাংলার জমিনে আছে কি নাই দেখবেন কত বাই লক্ষ লক্ষ মানুষ কবর কেন্দ্রিক কবরের উপরে গম্বুজ বানায় বাড়ি বানায় কবরের উপরে মশারি লাগায় হুজুরের মশা কামড়াই দিতে পারে মশা কামড়াইতে পারে মশারিও লাগাই দিয়ে আবার হুজুরের জন্য টাকা পয়সা মানত করে কারণ হুজুরের মাঝে মাঝে একটু কমলা খাইতে হয় আপেল খাইতে হয় ফল মূল হয় কি বলে হুজুরের খাইতে হয় না খাইতে না হইলে হুজুরের টাকা দরকার হুজুরের খাওয়া লাগতো খাওয়ানোর জন্য টাকা দরকার তো হুজুর তো মারা গেছেন খাওয়াও দরকার নাই কাপড় চপড় দরকার নাই যায় নামাজও দরকার নাই মশারিরও দরকার নাই কিছুই দরকার নাই তারপরেও বাংলার মানুষ দেখবেন কবরের জন্য টাকা দেয় एकम्रल्ला देखा जा सब व्यक्ति दे दामेलियालिया कबर केंद्रिक কারখানা গড়ে তুলছেন ব্যবসা গড়ে তুলছেন অসংখ্য মানুষ এই জাতীয় সেরিকই মান হারাচ্ছে আমার সম্মানিত এই রকম অসংখ্য সেরেক আমাদের সমাজে বিদ্যমান